আবদুল্লাহ হিবনু আব্বাস রদে হতে বর্ণিত তিনি বলেন আবু সুফিয়ান রদেলাহালাহ আমাকে খবর দিয়েছেন যে হিরাক্লিয়াস তাকে বলেছিলেন তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম তিনি অর্থাৎ নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তোমাদের কি কি আদেশ করেন তুমি বললে যে তিনি তোমাদেরকে সালাতের সত্যবাদিতার পবিত্রতার ওয়াদাপূরণের ও আমানত আদায়ের আদেশ করেন হিরাক্লিয়াস বললেন এটাই নবীগণের সেফাত